انلا الرحيم مشفق متعاطف لا ينتهي بالحصر ما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 আয়াতের একটা অংশ আমরা আগেও বলেছি যে কোরআনের আয়াতের ছোট্ট একটা অংশ কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অংশই ব্যাপক বিস্তৃত তার অর্থ আলহামদুলিল্লাহ আমার মতো ছোট মানুষের পক্ষে এই স্বল্প পরিসরে সমস্ত ব্যাখ্যা দেওয়া প্রশ্নই আসে না যতটুকু সম্ভব দিয়ে যাচ্ছি আর যাদের অনেক অনেক বেশি তারা তো ছোট্ট আয়াত নিয়ে যদি সারা জীবনে কথা বলেন তাহলে তো শেষ হবে না এত বিস্তৃত মানা মর্ম অর্থ আলহামদুলিল্লাহ তো বন্ধুগণ যে আয়াতটা তিলাবাত করেছি সে আয়াতের মূল বক্তব্যে আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের আজকের কথা বুঝার জন্য ওই আয়াত রব্বুল আলমিন মৌমিনদেরকে উদ্দেশ্য করে একটা প্রস্তাব করেছিলেন মনে থাকার কথা যদি আমাদের আগের পর্বগুলো কেউ দেখে থাকেন সেই প্রস্তাবে মুমিনরা যারা আমাকে বিশ্বাস করেছে। এই তোমরা প্রস্তাব বিশ্বাস করবে। আমি আমি জাহান্নাম তৈরি করেছি তোমরা যারা জান্নাত কিনতে চাও আমি তাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই এই জান্নাত কেনার জন্য তোমাকে দুনিয়ায় আসতে হবে কিছু কাজ করতে হবে তোমাকে আমি যে জান দিয়েছি তোমাকে আমি যে মাল দিয়েছি এই মালগুলো তুমি আমাকে দিয়ে দিবে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত বুঝিয়ে দেবো যখন তুমি আমার কাছে চলে আসবে রব আলমিন এই প্রস্তাব করেছেন এই আয়াতের মাধ্যমে প্রিয় বন্ধুগণ এই আয়াত রব আলামিন একটা জিনিস বুঝিয়েছেন আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে জান্নাত কিন্তু তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না কাজেই যারা কষ্ট ছাড়া কোনো রকমের আমল ছাড়া জান্নাত পাওয়ার আশা করেন তাদের জন্যে এই আশা আজকে থেকেই দূর করা উচিত কারণ রবাহ আলামিন আমাকে বলছেন আমাদেরকে শুনিয়েছেন জানাচ্ছেন তিনি আমি কিন্তু জান্নাত কাউকে ফিরিয়ে দিব না সে যেই হোক সে যত বড় মানুষই হোক আমি কাউকে জান্নাত দিব না জান্নাত আমার কাছ থেকে কিনতে হবে কিন্তু তিনি নির্ধারণ করেছেন সে আমি দিলাম কিন্তু তুমি এটা আমাকে দিয়ে দিবে জান্নাতের বিনিময়ে আবার জান এবং মালকে তিনি কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিন্তু সেটা তিনি আমার কাছে রেখেছেন যে তুমি এটা তোমার কাছেই রাখো আমার দরকার নাই তবে তুমি ওইটা আমার ইচ্ছে মতো শুধু সেটা কাজে লাগাবা তোমার যানকে তুমি আমার ইচ্ছা মতো পরিচালিত করবা তোমার মালকে তুমি জান্নাত না পারি তাহলে আর জান্নাত কেনার কোন সুযোগ নাই কারণ দুনিয়া হচ্ছে জান্নাত কেনার একমাত্র বাজার বাজার যদি বন্ধ হয়ে যায় যেমন সদাই কেনা যায় না বাজার যদি বন্ধ হয়ে যায় ক্লোজ হয়ে যায় মার্কেট তাহলে যেমন ওই মার্কেট থেকে আর কোনো কিছু কেনা যায় না দুনিয়ার বাজার যখন বন্ধ হয়ে যাবে আমার ব্যাপারে যখন হুকুম আসবে তুমি চলে দিকে। যখন আমার মৃত্যুর পরওয়ানা চলে আস আবার কিন্তু মাত্র এদিক সেদিক হবে না যখনই হুকুম আসবে তখনই আমাকে চলে যেতে হবে প্রসঙ্গক্রমে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই অল্প বয়সে মৃত্যুবরণ করেন অথবা বয়স হয়েছে কিন্তু আমরা যেটা মৃত্যুর জন্য যে বয়সটা আমরা মনে করি বার্ধক্যে পৌঁছবে তিনি তিনি অসুস্থ হবেন বিছানায় পরে থাকবেন অনেক দিন হাঁটতে পারবেন না চলতে পারবেন না তখনই তার মৃত্যু হবে দাঁতগুলো ঝরে যাবে পড়ে যাবে দাঁড়ি চুল সব সাদা হয়ে যাবে আমরা ভাবি ওই সময় মানুষের মৃত্যুর সময় এর কিছু আগে যদি তার মৃত্যু হয় যৌবনে অথবা একটা নির্দিষ্ট বয়সে যখন তার মৃত্যু হয় তখন আমরা বলে থাকি অকাল মৃত্যু এটা একটা নাফর মানিমূলক শব্দ আল্লাহর হুকুমকে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার নামান্তর এটা কারণ আল্লাহ তালা বলছেন মানুষের মৃত্যুর সময় যখন আসে তখন এটা আগেও যায় না পিছুও যায় না তার কাল মতোই হয় তার নির্দিষ্ট সময় মতোই মানুষের মৃত্যু হয় অকালে কারো মৃত্যু হয় না কালেই তার মৃত্যু হয় এটা আল্লাহর ঘোষণা আর আমি বলছি অকাল মৃত্যু আশ্চর্যের কথা হাসি লাগে সমস্ত শব্দগুলো ব্যবহার দেখলে অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ ব্যক্তি সম্পর্কে বলে থাকি যখন তিনি কুমায় চলে যান অথবা মৃত্যুর মুখোমুখি যখন অবস্থা তখন আমরা বলে থাকি যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাহিত্যিকরা লেখেন এগুলো বা অনেকে বলেও থাকেন যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নাজুবিল্লা মৃত্যু আল্লাহ তা অবধারিত বিধান আল্লাহর এক সিদ্ধান্ত আল্লাহর এক ফায়সালা আল্লাহর ফায়সালাটা আপনার কাছে আমার কাছে এত হালকা হয়ে গেল যে একজন অসুস্থ ব্যক্তি যিনি সারা জীবন সুস্থ ছিলেন কখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো তার ক্ষমতা হয় নাই সময় হয় নাই এখন যখন অসুস্থ যখন তিনি কিছুই করতে পারেন না যখন তার কমায় চলে গেছেন আপনি তখন বলছেন যে হুকুম আল্লাহ আল্লাহ মৃত্যুর সাথে তিনি পাঞ্জালরছেন এত বড় ক্ষমতা তার আল্লাহর হুকুমটা এত দুর্বল যে এই দুর্বল ব্যক্তি তাকে মোকাবেলা করছে একটু ভেবে দেখুন বিষয়গুলো আমরা তো বলে যাচ্ছি একটু চিন্তা করছি না যে আসলে শব্দটার অর্থটা কি বাস্তবতা কতটুকু এমন অনেক কুফরিমূলক শব্দ অনেক সিরিকি শব্দ শব্দ বলবো না যাতে করে আল্লাহর সিদ্ধান্ত হালকা মনে হয় না আউজবুল্লাহমিন বলছিলাম আল্লাহ তাল ফায়সালা যখন চলে আসবে মৃত্যুর তখন কিন্তু জান্নাত কেনার আর কোনো সুযোগ থাকবে না যদি জান্নাত কেনার সুযোগ না থাকে জান্নাত কেনার তৌফিক যদি না হয়ে থাকে তাহলে জায়গা কিন্তু ভিন্ন কথা কিন্তু যারা জাহান্নামি দুনিয়ায় বসে জাহান্নাম কামিয়েছেন যারা জান্নাত কেনার পরিবর্তে জাহান্নামকে কিনেছেন এমন কোনো কাজ আপনি করেননি যে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইমানটা দুর্বল ছিল কালিমা পরেছেন বাপ দাদা মুসলমান ছিল সেই সূত্রে আপনিও মুসলমান নাম মুসলমান দিয়েছেন বাবা মুসলমান নাম রেখেছে আমরা সমাজে এমন অনেক মুসলমান দেখি যাদের সুন্দর সুন্দর মুসলিম নাম সুহান কত বড় রহমত নাজিল করেছিলেন একজন মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন আমরা তো গর্বের সাথে বলি আল্লাহ তালা আমাকে মুসলিম বাবার ঘরে আমাকে পাঠিয়েছেন বলে হয়তো আমি মুসলমান এমনও তো হতে পারতো অ মুসলিমের ঘরে জন্ম নিলে আমি অমুসলিমই থাকতাম এটা আমার জন্য কত সৌভাগ্যের চরম সৌভাগ্য একটা ছোট্ট শিশুর যদি সে মুসলিম বাবার ঘরে জন্মনে। কারণ ওই ছোট্ট বেলায় তো সে ওই দিনই পরিবেশে বড় হচ্ছে তাকে যখন মা তার কাদের মধ্যে রেখে ঘুম পরায় তখন ওইরকম পিঠের মধ্যে হাত আর বলে আল্লাহ আল্লাহ ঘুমাও ঘুমাও আল্লাহ এইভাবে তাকে ঘুম পরায় তার কানের মধ্যে ওই ছোটবেলা থেকেই আল্লাহ আল্লাহ ধনী ঢুকানো হচ্ছে যে উদ্দেশ্যে হোক যে কারণে হোক ঘুম পড়ানোর জন্যই হোক কিন্তু ঢুকছে তো আল্লাহর নামটা এভাবে একটা শিশু বড় হয় একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া কত চরম সৌভাগ্যের কথা অবস্থান সবকিছু একজন নাস্তিকের মতো কথাবার্তা একজন মুরতাদের মতো কথাবার্তা একজন অমুসলিমের মতো কথাবার্তা তার এটা তার জন্যে চরম দুর্ভাগ্যের যে একটা মুসলমান নাম তিনি গ্রহণ করেছেন তার ওপরে একটা মুসলমানের নাম রব্বুল আলমিন দিয়েছেন যে ভাবি হোক তিনি তার মূল্য দিতে পারেন নাই যদি এই অবস্থা হয় যে আমি দুনিয়ায় বসে জাহ্নাত কিনে যেতে পারি নাই জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে আমি কোনো টেনশন করছি না বহু মানুষ আছেন না ওজুবিল্লাহমিন জা আলিক আমাদের আঁত ক্যাঁপে ওঠে তাদের কথা শুনলে জাহান্নাম বলতে আবার কি জাহান্নামের শাস্তি বরদাস্ত করার মতো ক্ষমতা আমার আছে না ওজুবুল্লাহ আহমিন জা আলিক জাহান্নাম এত সহজ বিষয় নয় যে তার কষ্ট সহ্য করার মতো আপনার ক্ষমতা আছে এমন বিষয় নয়। সেখান থেকে শাস্তি পেয়ে আবার মুক্তি পেয়ে যাবেন এমন কোন বিষয় নয় আলামিন শুরু থেকে আপনাকে আলাদা করে দিবেন খুজু হুফা সুম্মাল জাহিম আসলু অরবুল্লা আলামিন বলছেন তাদের ওই মাথার সামনের চুলগুলো ধরে ধরে তাদেরকে জাহান্নাম মুখে নিয়ে যাওয়া হোক এইভাবেই আপনাকে জাহান্নামী হিসাবে জান্নাতিদের থেকে আলাদা করে ফেলা হবে এটা নিশ্চিত কোরআনের কথা কোন সুযোগ নাই তিনি অবিশ্বাস করবেন তার জন্য এই পরিণাম অপেক্ষা করছে কেয়ামতের মাঠে আসছে আল্লাহ বলেছেন বিচার শুরু হবে রবুলা আলমিন আর এক ঘোষণা আসবেন সহজ কথা অপরাধীরা তোমরা আলাদা তোমাদের সাথে কোনো কথা নাই রবুল আলমিন তাদের দিকে তাকা না তাদের সাথে কোনো কথা নাই শুনতে চাই না আমরা শুনতে চাই আপনি আমাদেরকে মুমিন হিসাবে ডাক দিয়েছেন আমরা দেখতে চাই আপনি আমাদের নবী মুহাম্মদুর রসৌল্লাহ সাল যে উম্মতরা যেখানে থাকবেন আমাদেরকে সেখানে আশ্রয় দিয়েছেন रसुलर रसुलर दलभुक्त हुई रसुलर जान्नि मिशिल सामिल होते क्ष गु करो तौफिका आयात करें বলছিলাম জাহান্ন নামেদের কথা জান্নাতের প্রসঙ্গ যেহেতু আসছে জাহান নামের বিষয়টা আমাদেরকে একটু জেনে রাখা দরকার যে জাহান নাম কোনো ছোটখাটো বিষয় নয় জাহান নাম হালকা কোন জাহান নামে গেলে আপনাকে জালিয়ে পড়ে শেষ করে দেওয়া হবে এরকম কোনো কিছু না না ওরকম কিছু না আপনার শরীরের আকৃতি অনেক বড় করে দেওয়া হবে যেন শাস্তিগুলা পুরা শরীরের মধ্যে বেশি লাগে ছোট শরীরে শাস্তি কম লাগবে বড় শরীর হইলে শাস্তি বেশি লাগবে সব জায়গায় এরকম করে দীপেন্দ্র আলমিন এই আয়াতের ব্যাখ্যায় আমরা একটু পরে যাচ্ছি এর আগে একটা ছোট্ট বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশা মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা রসুল্লাহ ভালোবাসবেন যে কোন লোকের সাথে অন্যায় করেনি चेष्टा कर सत्यार अर्थे आईडियल मुस्लिम समाज कम मुसलिम समाज प्रत्येक सदस्य हब्ला দেখুন ইসলামী সমাজ প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস বাংলায়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 কাল রাত বাংলা দেশে ও রাত সাতটা ভারতে ভারত পিজ টিভি বাংলা দি দিফ ইসলাম বারফ নজ এনী হ্যুমন বীং টু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 আমাদের জানা থাকা দরকার জাহান নামের বাস্তবতা আমাদের জানা থাকা দরকার আমরা ভাবছি জাল্লাহ তাল আমাদেরকে জালিয়ে মেরে ফেলবেন বা শেষ হয়ে গেল আমার জীবন আলামিন বলছেন না এমনটি নয় শেষ হওয়ার নয় আবাদা সেখানে অনন্তকাল তোমাকে থাকতে হবে ইমান নিয়ে যেতে পারলে ইনশা আল্লাহ ওই ছোট জান্ন হলেও একটা পাবো আমরা ইনশাল সেটা হচ্ছে জাহান্নাম থেকে শাস্তি পেয়ে পবিত্র হওয়ার পর তারপর রবাহ আলমিন আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন যে আয়াত করেছিলাম তখন আমি নতুন চামড়া সৃষ্টি করে দিব এমন নয় যে চামড়া শেষ নিঃশেষ শেষ হয়ে গেল না তোমাকে যেহেতু অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে সেজন্য আমি চামড়া জ্বলে যাওয়ার পর সেটা তো আছেই হাদিস শরীফে বিভিন্ন শাস্তির কথা বলা আছে কবরে থেকেই তো জাহান নামের শাস্তি শুরু হবে হাদিসে আসছে আল্লাহ রসুল সাল বলেছেন কবরে রাখার সাথে সাথেই এমন নিরানব্বইটা সাপ সেখানে চলে আসবে আল্লাহ আল্লাহ হেফাজত করেন আমাদেরকে পিয়ারে এটা বিশ্বাস রাখতে হবে রসুলের কথা বিন্দু মাত্র অবিশ্বাস করলে ইমান চলে যাবে যাদের ইমান নাই তারা এই কথাগুলো নাই নাই। তাদের তাদের তো পেছনে করতে হবে। আগে তাদেরকে তওবা করে ইমান আনতে হবে ইমানের কথাই তাদেরকে বেশি বলতে হবে তাও যদি এই কথাগুলো বলার কারণে শোনার কারণে ইমান নতুন করে আবার আনার তৌফিক তাদের হয়ে যায় ভয়ে হতে পারে আল্লাহ তালা তাদেরকে কবুল করেন সেজন্যই বলা আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাথেই থাকুর ইনশাআ আল্লাহ তালা যারা ইমান এনেছেন জাহান নামকে ভয় করেন না জাহান নামের উপলব্ধি দিলের মধ্যে এখনো বসে নাই যার কারণেই তো আমি গুনা করছি আমি নিশ্চিত জানি যে গুনার শাস্তি আমার জাহান্নাম জানার পরেও আমি গুনাহ করছি কেন যে জাহান নামের শাস্তিটা আমার কাছে হালকা মনে হচ্ছে সেই জন্যেই সেই জন্যই রব্বুলা আলমিন জাহান্নামের শাস্তিগুলোর কীরকম হবে সে সম্পর্কে বলছেন তার আগে কবর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন এমন নিরানব্বইটা সাপ আল্লাহ তালা কবরের মধ্যে পাঠাবেন এত বিষাক্ত থাকবে তাদের ছবলগুলো যে ওই বিষ ওই সাপের একটা নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে আসতো আল্লাহ রসুল বলেন সমস্ত দুনিয়াটা এমন তামা হয়ে যেত এমন তামা হয়ে যেত কেমন আগ পর্যন্ত কোনো দিন সেখানে আর একটা শস্য একটা উদ্ভিদ আর সেখানে সৃষ্টি হতো না এমন জমিন পুরে সারকার হয়ে যেত এমন নিরানব্বইটা সাপ তাকে কামড়াতে থাকবে কেউ বন্ধু একটু ভাবা যায় একটা সুই তার মাথায় একটু ঢুকলেই আমি কত আঘাত পাই দুনিয়ার সাপ দেখলে আমি কত ভয় পাই কেন এটা বাস্তবতা আর জাহান নামের সাপ জাহান নামের শাস্তি কবরের শাস্তি ওই সাপ আরো ভয়ঙ্কর কিন্তু তারপর আমি গুণা ছাড়ছি না কেন এটা এই জন্যে যে আমার মনে হচ্ছে তাই না আমি কেন গুণা ছাড়ছি না আমি কেন অপরাধ করছি আমি তো জানি অপরাধের শাস্তি তো কবরে আমাকে ভোগ করতে হবে আমি তো জানি অপরাধের শাস্তি আমাকে জাহান নামে ভোগ করতে হবে দুনিয়ার সাপ যখন আমি দেখি আমি নিজেকে গুটে ভয়ে পালিয়ে তো জাহান নামের শাস্তি থেকে আমি নিজেকে রক্ষার জরুরি না অবশ্যই জরুরি কেন করছি না ওটা নিশ্চিত করে আমি বিশ্বাস করি না যদি তাই করতাম তাহলে আমি গুনা ছেড়ে দিতাম আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন রব্বুল আলমিন জাহান্নামের শাস্তি সম্পর্কে বলছেন নাহীন সুরদা ayin yastareesu yughasaru bima'in kalmuhli yashwil wujuh biisa ash-sharabu wa sa'at murtfaqah rabbul alamin qaltan naaran ahata bihim suradiqha je emon jahannamer agun emon je agun tomake charojik theke bestron kore rakhbe ekhan o oi pressure cooker er motoi bola hocche rabbul alamin emon ti bolechen rabbul alamin bolchen lahum min jahannama mihadu wa উপর দিয়ে যেটা ঢেকে দেওয়া হবে সেখানেও জাহান্নাম এখানেও রব্বুল আলমিন প্রেসার কুকারের কথাটাই বলছেন আমরা বোঝানোর জন্য প্রেসার কুকারের কথা বলছি যে বিভিন্ন আয়াতে বিভিন্ন আঙ্গিকে রব্বুল আলমিন জাহান্নামের যে অবয়ব যে আকৃতির কথা বলছেন সেখানে এটাই বোঝা যাচ্ছে চারদিক থেকে বন্ধ থাকবে আর যেই জিনিস চারদিক থেকে বন্ধ করে সেটাকে গরম করা হয় তাপ দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত জানি যে সেটা প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ তার মধ্যে তৈরি হয় রবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন অন্য আয়াত রব আলী বলছেন যে ওই জাহান নামের নিচেও আগুনের তাপ থাকবে উপরেও থাকবে এরকম বহু আয়াত আয়াতিমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে বাঁচার কোনো উপায় কিন্তু নাই প্রিয় বন্ধুগণ রব্বুল আলমিনের ওই যে দৃষ্টি কেয়ামতের দিন আমাদেরকে যে আলাদা করে দিবেন আমরা কিন্তু আলাদা হতে চাই না আমরা চাই আমরা আগেও বলেছি আমরা আল্লাহর কাছে পানা চাই ও আল্লাহ আমাদেরকে আলাদা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে না আল্লাহ আপনার ওই ডাক আমরা শুনতে চাই নাজরিমন ওই ডাক আমরা শুনতে চাই না কোরআনে করিমের মধ্যে আলমিন বলছেন সেদিন তিনি কারোর সাথে কথা বলবেন না কারো সাথে বলতে জাহান্ন রবমিনী থাকার কোন সুযোগ নাই রবুলা আলমিন বলছেন এখন সব আলাদা হয়ে যাও জান্নাতি জান্নাতে চলে যাও জাহান্নামি জাহান্নামে চলে যাও যারা জাহান্নামী তারা খালিদিন আফিহা আবাদা সেখানে তারা অনন্তকাল থাকবে আর যারা জান্নাতি তারাও অনন্তকাল সেখানে থাকবে প্রিয় বন্ধুগণ আগুন থেকে রক্ষা করো নিজের মেয়ে ফাতেমাকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য হজরত রসুল করিম সাল আলী ও তাগাদা দিচ্ছেন কেন তিনি বলছেন ও ফাতেমা আমি কিন্তু আল্লাহর আজাব থেকে তোমাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারবো না একটু চিন্তার বিষয় না ফাতেমা রাজি আল্লাহ আনহার মতো যাকে আল্লাহ রসুল বলেছেন ও সাইদা তু নিঃ আহ ও ফাতেমা তু নিশা ই জান্না হচ্ছে জান্নাতের মেদের তাকে জান্নাত বলছেন বালাম তিনি আমাকে জান্নাত নিয়ে যাবেন তিনি হাসরে আমার জন্য সুপারিশ করবেন আমি করব যদি তোমার আমল থাকে না হয় কিন্তু আমার উপর ভরসা করে বসে থেকোনা প্রিয় বন্ধুগণ এখানে দুইটা বিষয় আমরা আলোচনায় আনতে চাই একটা হচ্ছে যে জাহান শাস্তি কত মেয়ে মাগ এমন কোন কাজ যেন তোমার দ্বারা প্রকাশ না পায় যে তোমাকে খনিকের জন্য হলেও জাহান্নামে যেতে হয় এমন কোন কাজ যেন তুমি না করো কারণ জাহান্নামের শাস্তি সম্পর্কে রসুল জানতেন এই তো রসুল করিম আলী আসাল্লাম এর করেছেন যে আমি জাহান নামের যে দৃশ্য দেখেছি এই দৃশ্য যদি তোমরা হাসি চলে যেত কখনো আমি দেখে এসেছি রসুল করিম সালাম সেই দৃশ্য দেখে এসেছেন করতে তিনি গিয়েছিলেন সে বিষয়ে আমরা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাতের পর রসুল করিম সোল্লা জাহান নামের যে দৃশ্য দেখে এসেছেন সেটা দেখিয়ে রসুল বলছেন আমি জাহান নামের যে দৃশ্য দেখেছি তোমরা যদি দেখতে সেই দৃশ্য তোমাদের মুখ থেকে হাসি চলে যেত সেই জন্যই রসুল তার নিজের মেয়েকে সতর্ক করছেন আমি কিন্তু তোমাকে সতর্ক করছি, আগুন থেকে তুমি নিজেকে রক্ষা করো। একটা বিষয় বিষয় দ্বিতীয় হচ্ছে বলছেন লা আন আল্লাহর আজাব যদি তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যায় আল্লাহর আজাবের শাস্তির জাহান নামে তোমাকে পাঠানোর সিদ্ধান্ত যদি হয়ে যায় তাহলে আমি নবী কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না গো মা তোমাকে তোমার আমল রক্ষা করবে আমি কিছুই করতে পারবো না হজরত রসুল করিম সাল্লাম যদি তার মেয়েকে এমনটি বলে থাকেন যে তোমাকে তোমার আমল দ্বারাই বাঁচতে হবে আমরা যারা এই ভুলে আছি যে আমাকে আমার পীর বাঁচিয়ে নিবেন আমাকে আমার সন্তান আছে তিনি নিবেন হ্যাঁ আমি ন্যাক্কার হলেই মাত্র তিনি আমাকে আর একটু উপরে উঠে দিতে পারবেন আর একটু সুপারিশ করে আমাকে হয়তো আমার জন্য যে ব্যবস্থা হয়েছিল তিনি কিছু করতে পারবেন সুপারিশ কিন্তু একদম মুক্তি দিতে পারবেন বিষয়টা এমন নয় আমার সন্তান যদি হাফেজ হয় তাহলে ইনশাআল্লাহ তাহলে সেই সন্তানও তার জন্য সুপারিশ করতে পারে ওরা আসছে সে বিষয় সেগুলো ভিন্ন কথা কিন্তু আমাকে মুক্তি দিতে পারবেন এই কথা রসুল বলেন না এই রসুল বলছেন আমি কিন্তু মুক্তি দিতে পারবো না নিজেকে মুক্ত করার জন্য কাজ করতে হবে আমি কিছু করতে পারবো না আমি বেশি থেকে বেশি সুপারিশ করতে পারবো রবুল আলমিন সে সুপারিশ কবুল করবেন কি করবেন না এটা তার বিষয় প্র বন্ধুগণ কাজে অন্যের উপর আস্থা অন্যের দিকে তাকিয়ে থাকা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কোনো মৌমিনের কাজ হতে পারে না একজন প্রকৃত মৌমিন একজন প্রকৃত নিজের প্রস্তুতি করিম সাল আলী আসাল্লাম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন বিভিন্ন দৃষ্টান্ত রসুল করিম সাল আলুসাল্লাম যেগুলো দিয়ে দিয়েছেন বিভিন্ন শ্রেণীর শাস্তির কথা রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন আমরা বর্তীতে কথা বলবিন সাল্লাহ তা আলা আমাদের সাথে থাকুন আল্লাহ তা আলাশ পর্যন্ত তামাদেরকে আপনাদেরকে সকলকে সুস্থ রাখুন সুন্দর জীবন দান করুন তার গুলা করার তো ফিকানা করে আমিন আখুদ আওয়ান হামদুললাহ রবল আলা ন সালে আম আলই কুম ও আহমামুল্লাহ তালা অবরক্ষত। ভসফনন বোজা আত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 যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জানাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল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 প্রতি রবিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাবেন এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারার বিপদগামীদের পথপ্রদর্শক